উপলক্ষ্যে বিশেষ লেখা আমাদের আরেকটি নতুন পর্ব আমরা আলোচনা করছি আল্লাহ সুবহান উত্তম সুন্দর গুণবাচক নাম সমূহের বর্ণনা আল আসমা উল হুসনা প্রসঙ্গে আজকের পর্বে আমরা আল্লাহ যে সুবাহ নাম সম্পর্কে জানব সেই নাম হচ্ছে আজিজ। আল আজিজ এর সরল অনুবাদ হচ্ছে যিনি সর্বশক্তিমান এই নামের আরো অর্থ রয়েছে এই প্রসঙ্গে একটু পরেই আমরা বিস্তারিত আলোচনার দিকে প্রবেশ করতে যাচ্ছি আল্লাহ সুবাহানহাল্লাহ তিনি কোরআনে বলেছেন আল্লাহ তিনি নিজের কাজে জয়ী থাকেন প্রবল থাকেন কিন্তু অধিকাংশ মানুষ এই বিষয়গুলো জানে না এই বিষয়গুলো অবগত নয় আল্লাহ সুবাহতাল্লাহ সুরাইসুফে নিজের সম্পর্কে বর্ণনা করে বলেছেন তিনি জয়ী তিনি প্রবল তিনি পরাক্রান্ত কিন্তু অধিকাংশ মানুষ এই বিষয়গুলো জানে না এই বিষয়গুলো তারা অবগত নয় তারা এগুলো বুঝতে পারে না আল্লাহ সুবাহতাল্লাহ তিনি সবকিছুর উপরে জয়ী তিনি সবাইকে জয় করেন তাকে জয় করার মতো কেউ নেই তিনি অজেয় মুসলিম হিসেবে আমাদের পরিচয় হচ্ছে আমরা সেই মহান সত্তা আল্লা সুবহানহর গোলাম আমরা তার আবজ আমরা তার বান্দা যেই বান্দা এমন কাউকে মনিব হিসেবে পায় যে মনিব সময় বিজয়ী থাকেন যে মনিব সময় প্রবল এবং পরাক্রান্ত থাকেন সেই রবকে প্রভু হিসেবে পেয়ে সেই গোলাম কিভাবে নিজেকে হীন এবং পরাজিত মনে করতে পারে কিন্তু এরপরেও অধিকাংশ মানুষ আল্লাহ সুহামতাল্লা বরত্বের এই দিকগুলো সম্পর্কে অবগত নয় সেগুলো তারা বুঝতে চায় না এর আরো ব্যাপক অর্থ রয়েছে এ প্রসঙ্গে একটু পরে আমরা বিস্তারিত আলোচনার দিকে যাচ্ছি কোরআনে আল্লাহ সুবাহ নিজেকে আল আজিজ হিসেবে বিরানব্বইটি স্থানে বর্ণনা করেছেন যে নামগুলোকে সেখানে চারটি অর্থ নির্দেশিত হয় প্রথম অর্থ হচ্ছে শক্তিশালী এবং ক্ষমতাধর হওয়া যিনি শক্তিশালী যিনি ক্ষমতাবান তিনি আল্লাহ তিনি আল আজিজ তিনি যার বন্দাদেরকে শক্তি এবং ক্ষমতা প্রদান করেন বিশেষভাবে তিনি মুসলিমদেরকে তার নিজের পক্ষ থেকে শক্তি এবং ক্ষমতা দিয়ে সাহায্য করে থাকেন তিনি আল্লাহ তিনি আল আজিজ দ্বিতীয় অর্থ হচ্ছে যিনি উচ্চ মহান এবং সম্মানিত যিনি ইজাহ বা সম্মান ধারণকারী যিনি তার বান্দাদেরকে সম্মানিত করে থাকেন তিনি আল আজিজ এই শব্দের তৃতীয় অর্থ হচ্ছে যিনি অজেয় অপরাজয় যাকে জয় করা যায় না যিনি বাকিদেরকে বিজয় করেন আল্লাহ তিনি সবসময় বিজয়ী তিনি বাকিদেরকে পরাজিতকারী পরাভূতকারী পরাস্তকারী আজিজ নামের চতুর্থ অর্থ হচ্ছে যিনি অতুলনীয় যার সমকক্ষ বা প্রতিদ্বন্দ্বী কেউ নেই তিনি একক তিনি আল্লাহ তিনি আল্লাজিজ ভাষাগত দিকে আল আইজ এই শব্দটি শক্তি শক্তির তীব্রতা এবং বিজয়কে নির্দেশ করে থাকে কৌওয়া সিদ্দা এবং গালাবাকে নির্দেশ করে আল্লাহ তিনি কোরআন আমাদেরকে জানিয়েছেন ওলিল্লাহি লমা উল হুসনা ফুবিহা আর আল্লাহর জন্য রয়েছে সমস্ত উত্তম সুন্দর গুণবাচক নাম সমূহ সেই সকল নাম ধরে তোমরা তাকে ডাকো দোয়া ইবাদত করো আল আজিজ নামটি হয়েছে। সেখান থেকে নির্বাচিত কিছু আয়াত উল্লেখ করার মাধ্যমে এই নামটির আমরা বোঝার চেষ্টা করব তবে তার আগে আমরা আরও কিছু নাম উল্লেখ করতে যাচ্ছি যেই নামগুলো আল্লাহ আল্লাহর শক্তি ক্ষমতা এবং প্রভাব প্রতিপত্তি সবকিছুর উপরে তার বিজয়ী হওয়া শক্তিশালী হওয়া এই ধরনের অর্থগুলো নির্দেশ করে থাকে সাধারণভাবে অনেকের কাছে মনে হতে পারে যে সেই নামগুলোর মাধ্যমে যেন একই ধরনের অর্থ প্রকাশ করা হচ্ছে কিন্তু প্রত্যেকটি নামের বিশেষ বিশেষ তাৎপর্য এবং মহিমা রয়েছে আল্লাহ আল্লাহর এই সুমহার নামগুলো কোনো মানুষের তৈরি করা নাম নয় কোনো ভাষাবিদের আবিষ্কার করা প্রতিশব্দ নয় এমন নয় যে অভিধান খুলে কোন একটি শব্দের যতগুলো প্রতিশব্দ পাওয়া গেল সবগুলো দিয়েই আল্লা সুহামতাল্লাহর এক একটি করে নাম তৈরি করা হলো বিষয়টি এমন নয় বরং এই নামগুলো এসেছে সরাসরি ওহির মাধ্যমে আল্লাহ সুবাহতাল্লাহ তিনি নিজে কোরআনে তার বিভিন্ন নাম এবং গুণ বৈশিষ্ট্যের বর্ণনা প্রকাশ করেছেন এভাবে রসুল উল্লা সাল্লাহ আলাইসাল্লাম তিনিও আমাদেরকে আল্লাহ সুবাহতাল্লাহর কিছু নাম জানিয়ে দিয়েছেন কাজেই প্রত্যেকটি নামের নিজস্ব গুরুত্ব মাহাত্ম এবং তাৎপর্য রয়েছে প্রত্যেকটি নামই সর্বোচ্চ সুন্দর বা হুসনা আল্লাহ তিনি নিজেই নিজেকে নামকরণ করেছেন তার সৃষ্টি নাম নিয়ে আমরা কথা বলেছি সেই নামগুলোর মাধ্যমে আল্লাহ সুবাহার কোমলতা ক্ষমা দয়া উদারতা এই বিষয়গুলো উপস্থাপিত হয়েছে যেমন আমরা কথা বলেছি রাহমান রাহিম রাউফ করিম আকরাম আফু ইত্যাদি নাম নিয়ে এভাবে আজকের পর্বে এবং আজকের পর্বে সামনে আরো কয়েকটি পর্বে যে নামগুলো আসছে সেই নামগুলোর মধ্যে প্রতিফলিত হয়েছে আল্লাহ সুবাহর শক্তি ক্ষমতা প্রভাব এবং প্রতিপত্তি আজকের পর্বে আল আজিজ এই নাম নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি আগামী পর্বে ইশা আল্লাহ জব্বার মোতাকব্ব এভাবে আরো বেশ কিছু নামের আলোচনা আমরা যুক্ত করতে যাচ্ছি একদিকে আল্লাহ সুবাহ তাল্লাহর কোমলতা ক্ষমা দয়া এবং উদারতা আরেকদিকে আল্লাহ শক্তি প্রভাব প্রতিপত্তি এভাবে সকল ধরনের সুমহান গুণ এবং বৈশিষ্ট্য উপযুক্তভাবে সন্নিবেশিত রয়েছে যে সুমহান সত্তার মধ্যে আল্লাহ আল আজিজ। তিনি তিনি অনন্য আহাদ তিনি সকল নামের মাধ্যমে আল্লাহ তাল্লাহার শক্তি ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সবকিছুর উপরে তার বিজয়ী হওয়া উচ্চ হওয়া এই বিষয়গুলো বর্ণনা করা হয় সেগুলো সম্পর্কেও সঠিক এবং স্বচ্ছ ধারণা অর্জন করা জরুরি কেননা এই নামগুলো হচ্ছে চাবি কাঠি স্বরূপ এবং এই নামের শিরোনামে যে আলোচনা থাকে সেই আলোচনাগুলোর মাধ্যমেই আমরা আল্লাহ পরিচয় এবং বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি সেই নামের প্রভাবে আমাদের জীবন গঠন হয় আমাদের জীবন পরিচালিত হয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুসলিম উম্মার প্রেক্ষাপট পরিবেশ এবং পরিস্থিতির সাথে ইলমের একটি সম্পর্ক রয়েছে যখন যে পরিস্থিতিতে মুসলিমদের যে বিষয়ে চাহিদা বেশি থাকে সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা गुरुत प्रदान बरू बिम उ कैमन बर्तमान प्रेक्षा देखते पाई नामगुलशिष्ट है किसलमर कमल दिकगोलो क्षमा दया उदारता सौंदर्य एगुल शुधुम्र मुस्लिम वर अनेक क्षेत्र में अमुसलिम राष्ट्रप्रधाना विभिन्न आलोचना उपस्थन क्यों सकय সম্মান শক্তি ক্ষমতা প্রভাব এবং বিজয়ী হওয়া নির্দেশিত হয় সেগুলো অনেক ক্ষেত্রেই যাওয়া হয় মুসলিম হিসেবে আমাদের জন্য জরুরি হচ্ছে ভারসাম্যপূর্ণ ইল করা ভয় এবং আশার মধ্যে রয়েছে মুমিনের ভারসাম্য ভয় এবং আশা পাখির দুইটি ডানার সমতুল্য যার ভারসাম্যের মাধ্যমে পাখি নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় গন্তব্যে পৌঁছে যায় আর মুসলিমদের জন্য সেই গন্তব্যের নাম হচ্ছে জান্নাত। বর্তমানে যে পরিবেশ এবং পরিস্থিতিতে মুসলিমরা বসবাস করছে সেখানে পৃথিবীর বিভিন্ন স্থানের অবস্থা দেখলে আমরা দেখতে পাই বর্তমানে মুসলিমরা খুবই করুণ এবং অসহায় একটি অবস্থা অতিক্রম করছে একদিকে মুসলিমরা পরাজিত সামরিক এবং রাজনৈতিক দিকে দিকে মুসলিমদের উপরে এমন কোন কর্তৃপক্ষ বা অথরিটি নেই যারা মুসলিমদেরকে নিরাপত্তা প্রদান করবে যারা মুসলিমদেরকে মুসলিম পরিচয়ে মুসলিমদের স্বার্থ রক্ষা করবে মুসলিমরা সংখ্যায় বেশি হোক কিংবা কম হোক যেসকল সকল রাষ্ট্রে তারা বসবাস করছে সেই রাষ্ট্রগুলো ইসলামী নয় কাজেই ইসলামের স্বার্থগুলো সেই রাষ্ট্রে নিশ্চিত করা হয় না রক্ষা করা হয় না এবং এই যে দুনিয়ার বিভিন্ন স্থানে মুসলিমরা পরাজিত এবং লাঞ্ছিত নির্যাতিত এর একটি মানসিক প্রভাব অবশ্যই তাদের জীবনযাত্রায় রয়েছে মানসিক দিক থেকে অনেক মুসলিমেরকে দেখা যায় তারা খুবই পরাজিত এবং হীনমন্যতায় আক্রান্ত তারা পরাজিত মানসিকতার অধিকারী এবং সামরিক ও রাজনৈতিক পরাজয়ের থেকে এই পরাজয় আরও মারাত্মক কারণ যে ব্যক্তি পরাজিত মানসিকতা লালন করে মনের দিক থেকে নৈতিক দিক থেকে যে দুর্বল সে কিছু হলেই দিনের ক্ষেত্রে ছাড় দেওয়া শুরু করে দিনের উপরে অটল থাকা দিন মানা পালন করা কিংবা দৃঢ় থাকা তার জন্য অত্যন্ত কঠিন অনুভূত হতে থাকে পরাজিত মানসিকতার অধিকারী ব্যক্তিরা স্বেচ্ছায় তাদের অন্তরে শয়তানকে আসন ছেড়ে দেয় শয়তান সেখানে আসন গেড়ে বসে তার মন এবং মগদে চিন্তা এবং চেতনায় শয়তান যখন বিজয়ী হয়ে যায় তখন বাহ্যিক ক্ষেত্রে সর্বত্র তার পরাজয় পরিলক্ষিত হতে থাকে কাজেই আলাসুভা তালা যিনি আল আজিজ যিনি শক্তিশালী যিনি শক্তি এবং ক্ষমতার উৎস যিনি বিজয়ী যিনি অতুলনীয় অপ্রতিদ্বন্দ্বী সেই আলাসুভাতআলা নামের বরকত থেকে আমাদের উচিত প্রভাব গ্রহণ করা শক্তি সঞ্চয় করা এবং নিজেদের মানসিকতাকে উন্নত ও বিজয়ী মানসিকতায় পরিবর্তন করে নেওয়া আল্লা সুতার শক্তি প্রভাব প্রতিপত্তি নির্দেশ করে এই ধরনের নামগুলোর মধ্যে তিনটি ভাগ আমরা দেখতে পাই প্রথম পর্যায়ে কিছু নাম রয়েছে যে নামগুলোর মাধ্যমে আল্লাহআ সত্ত্বাগতভাবে শক্তিমান ক্ষমতাবান এবং সবকিছুর উপরে তিনি বিজয়ী তিনি সবকিছুকে পরাস্ত করতে পারেন পরাভূত করে থাকেন তাকে পরাজিত বা পরাভূত করার মতো কোনো কিছু নেই এই ধরনের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা হয়ে থাকে সেই নামগুলোর মধ্যে রয়েছে আল কাউই এর অর্থ হচ্ছে যিনি মহাশক্তিমান যিনি শক্তি এবং কুয়াতের উৎস যিনি শক্তি এবং ক্ষমতা ধারণ করেন এরপরে রয়েছে আল আজিজ যে সম্পর্কে আজকের পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি আল আজিজ এই নামের অর্থ হচ্ছে যিনি সর্বশক্তিমান আল্লাহ তাল আরেকটি নাম হচ্ছে যিনি আল জব্বার জব্বার এই নামের অর্থ হচ্ছে যিনি বাধ্যকারী এরপরে রয়েছে আল কাহির আল কাহার এই নামগুলোর সরল অর্থ হচ্ছে যিনি প্রবল যিনি অপ্রতিরোধ যিনি মহা অপ্রতিরোধ এভাবে আল কাদির আল কাদির মুখতাদির এই সকল নামের মাধ্যমেও আল্লাহাল্লার শক্তি ক্ষমতা এবং প্রভাব প্রতিপত্তি নির্দেশিত হয়ে থাকে আরেকটি নাম হচ্ছে আলমাতিন যার অর্থ যিনি সুদৃঢ় সুসংহত সুতরাং এই কয়েকটি নাম থেকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি নামের মধ্যেই এমন কিছু অর্থ রয়েছে যা আরেকটি নামের সঙ্গে সাধারণ বা মিলে যায় প্রতিটি নামের ক্ষেত্রে আমরা দেখতে পাই প্রায় তিন থেকে চারটি অর্থ রয়েছে এবং বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে এক একটি অর্থ প্রযোজ্য হয়ে থাকে যে নামের মাধ্যমে আল্লাহ সুবাহ সবকিছুর উপরে উচ্চ মহান এবং সর্বোচ্চ বিষয়গুলো এব হয় সে নামের মধ্যে রয়েছে আল আজিম আল কবীর আল আলী আল আলা, আল মুতা আল এই নামগুলোর অর্থ হচ্ছে সাধারণভাবে যিনি সুমহান যিনি সুবিশাল যিনি সু উচ্চ সর্বোচ্চ এবং যিনি সবকিছুর ঊর্ধ্বে আল্লাহ সুবাহ আরেকটি নাম হচ্ছে তিনি আল মুতাকাব্বির যিনি অহংকারী অহংকার যার জন্য শোভনীয় যিনি অহংকারের যোগ্য যিনি সবচেয়ে গৌরবের অধিকারী তিনি আল মুতাকাব্বির আল্লাহ সুহাম তাল্লা তার শক্তি এবং ক্ষমতার মাধ্যমে মুসলিমদেরকে সাহায্য করেন তাদেরকে বিজয়ী করে থাকেন এই ধরনের অর্থ নির্দেশক নামের মধ্যে রয়েছে আল ওয়ালি এর অর্থ যিনি সাহায্যকারী বন্ধু পৃষ্ঠপোষক অভিভাবক আল্লা সুবহাম তাল আরেকটি নাম হচ্ছে যিনি আল মাউলা এর অর্থ যিনি অভিভাবক যিনি দায়িত্বশীল তিনি প্রভু যিনি বন্ধু তিনি মনিব আরেকটি নাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী সর্বোত্তম সাহায্যকারী এই প্রত্যেকটি নাম আল্লাহ সুবাহ নিজে নিজের জন্য নির্ধারণ করেছেন এগুলো অহির অন্তর্ভুক্ত এগুলো কোনো মানুষের বানানো বা আবিষ্কৃত নাম নয় কাজে প্রত্যেকটি নামের নিজস্ব মহিমা তাৎপর্য এবং গুরুত্ব রয়েছে একজন ব্যক্তি যদি এই সকল নাম নিয়ে চিন্তা করে এবং সেগুলো থেকে প্রভাব গ্রহণ করার চেষ্টা করে তাহলে নিঃসন্দেহে তার পরাজিত মানসিকতা পরিবর্তিত হয়ে যাবে বিজয়ী মানসিকতায় আল্লাহর নামের প্রভাব কেমন হতে পারে এ প্রসঙ্গে শাইখ আলী জাবের তার গ্রন্থে একটি চমৎকার ঘটনা উল্লেখ করেছেন সালাফদের ইতিহাস থেকে তিনি এমন একজন ব্যক্তির ঘটনা বর্ণনা করেছেন যিনি ছিলেন মাতাল মাতাল অবস্থায় তিনি রাস্তায় হেঁটে যাচ্ছিলেন সেই অবস্থাতেও তিনি হঠাৎ রাস্তায় একটি কাগজের টুকরো কিভাবে তিনি সেই কাগজটিকে উঠিয়ে নিলেন এবং দেখলেন যে সেই কাগজে আল্লাহর আল্লাহর নাম লেখা একটি কাগজ রাস্তায় ধুলোমলিন অবস্থায় পরে আছে এটা দেখা মাত্র সেই ব্যক্তির মধ্যে এক ব্যাপক ভাবান্তর সৃষ্টি হল তিনি তার বুকের ভেতর এক কম্পন অনুভব করলেন এবং নিজে নিজে স্বতঃস্ফূর্তভাবে ডুকরে উঠলেন এবং বললেন আল্লাহর নাম রাস্তায় পড়ে আছে এরপর সেই মাতাল লোকটি সেই কাগজটিকে সম্মান করে উঠিয়ে নিল এবং সেটাকে পরিষ্কার করে সম্মানের সাথে নিজের কাছে রেখে দিল শাহখ আলিজাবের তিনি বর্ণনা করেছেন তার গ্রন্থে সেই লোকটি সেদিন রাতে একটি স্বপ্ন দেখল এবং স্বপ্নের মধ্যে তাকে বলা হচ্ছে যে তুমি আল্লাহর নামকে উচ্চ স্থান দিয়েছ সম্মান করেছ মর্যাদা দিয়েছ কাজেই তোমার নামকেও উচ্চ করা হবে তোমার নামকেও বড় করা হবে সেই ব্যক্তিটি একজন মাতাল ব্যক্তি ছিল সে ছিল দিশেহারা সত্য পথ থেকে বিচ্যুত কিন্তু সেদিন সেই সামান্য ঘটনার প্রভাব ধীরে ধীরে তার জীবনে পড়তে শুরু করে এবং সেদিনের পর থেকেই সে আলাসুহামাতালার মাধ্যমে হেদায়তের পরশ লাভ করতে শুরু করে পরবর্তীতে সেই ব্যক্তিটি একজন সাধারণ মানুষ থেকে ইতিহাসে একজন খ্যাতনামা ইসলামী ব্যক্তিতে পরিণত হয়েছিলেন রাস্তায় একটি কাগদে পড়ে থাকা আল্লাহর নামকে সম্মান করার কারণে আল্লাহ সুবাহ তাকেও উচ্চ সম্মান এবং মর্যাদা দান করেছিলেন কাজে আমাদের নিজেদের জীবনে চিন্তা করা উচিত আমাদের অবস্থা কি আমরা কীভাবে আল্লা সুবাহর নামকে সম্মানিত করছি কিংবা যে আল্লাহ সুবাহতআলা আমাদেরকে এই ইসলাম জীবন ব্যবস্থা বা দিন হিসেবে প্রদান করেছেন কিভাবে সেই ইসলামের মাধ্যমে নিজেদেরকে সম্মানিত করছি আল্লাহ সুবহাম তাল্লা তার নাম হচ্ছে তিনি আল আজিজ যিনি সম্মানিত তিনি সর্বশক্তিমান তিনি সম্মানিত তিনি সবকিছুর উপরে বিজয়ী তিনি অপ্রতিদ্বন্দ্বী এই সবগুলোই আল আজিজ নামের অর্থ আল্লাহ নাম সমূহ নিয়ে আলোচনা করার একটি বড় উদ্দেশ্য হচ্ছে সেই নামের প্রভাব গ্রহণ করা নিজেদের জীবনে নিজেদের চিন্তা চেতনায় কথা এবং কাজে আমরা আমাদের নিজেদেরকেই পর্যালোচনা করতে পারি এবং প্রশ্ন করতে পারি আল্লাহ সুবাহ তিনি আল আজিজ এই বিষয়টি আমরা সহজেই বুঝতে পারি কিন্তু এই বিষয়টি বুঝতে পারলেও আমরা কি নিজেদেরকে আবদুল আজিজ হিসেবে গঠন করতে পেরেছি বা আমরা কি এই বিষয়ে অনুভব করি যে আমরা এমন একজন রবের গোলাম যিনি সবকিছুর উপরে বিজয়ী যিনি সবকিছুর উপরে ক্ষমতাবান যিনি সর্বশক্তিমান তিনি সবচেয়ে সম্মানিত যদি তাই হবে তাহলে কেন ইসলাম পালন করতে গিয়ে আমরা হীনমন্যতার পরিচয় প্রদর্শন করব কেন আমরা দুর্বলতা অনুভব করব একজন মুসলিমের শক্তি এবং সম্মান বড়াই কিংবা অহংকারের মধ্যে নয় একজন মুসলিমের শক্তি এবং সম্মান আল্লাহ সুবহান আনুগত্যে নিজেকে সঁপে দেওয়ার মাধ্যমে আল্লাহ সুহান সামনে নিজেকে বিনয় অবনত করার মাধ্যমে একজন মুসলিম শক্তি সংগ্রহ করে আল্লা সুবহান তাল্লাহার কাছ থেকে একজন মুসলিম আত্মবিশ্বাস সংগ্রহ করে আল্লা সুবহানহু তাল্লাহার কাছ থেকে বিনয় এবং নম্রতা একজন মুসলিমের চারিত্রিক বৈশিষ্ট্য লুকমান আলহ ইসলাম তিনি তার সন্তানকে উপদেশ প্রদান করে বলেছিলেন যে তুমি মানুষকে অহংকার অহংকারবশত অবজ্ঞা করবে না এই জমিনের বুকে গর্ব সহকারে দাম্ভিকদের মতো পদচারণা করবে না তিনি তার সন্তানকে উপদেশ দিয়ে বলেছেন নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক ব্যক্তিকে অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না অন্য প্রা সু মহামতাল্লাহ তিনি নিজেই বর্ণনা করে বলেছেন রহমানের বান্দা তারাই যারা জমিনের বুকে নম্রভাবে চলাফেরা করে রসুল্লাহ সাল্লাম এবং সাহাবা এখকরম তারা খুবই বিনয়ী এবং নম্র ছিলেন তারা অবিনয় এবং নম্রতার সর্বোচ্চ দৃষ্টান্ত উপস্থাপন করেছেন এই জমিনের বুকে এমনভাবে জীবন তারা অতিবাহিত করেছেন তাদেরকে দেখলেই বুঝা যেত তারা সত্যিকার অর্থেই ছিলেন সাহাবাই চলাফেরা করেছেন তারা মাটিতেই মাটির উপরেই আহার গ্রহণ করেছেন এমনকি এই মাটির উপরেই তারা শয্যা গ্রহণ করেছেন কিন্তু সেই সাহাবাইকেরামের অন্তর কেমন ছিল যখন ইসলামের মধ্যে কোনো কিছু আপোষ করার প্রশ্ন আসত যখন কোন কিছু ছাড় দেওয়ার প্রসঙ্গ আসত তখন সাহাবায়কেরাম পর্বত সম কঠিন ছিলেন তখন তারা তাদের দৃঢ়তা শক্তি এবং ইজ্জা প্রদর্শন করেছেন সেখানে কোনো কিছুই তারা ছাড় প্রদান করেননি রোমান কিংবা পারস্য সেনাপতিদের সঙ্গে সাহাবায়কেরামদের আলোচনার সেই ঘটনাগুলো যদি আমরা দেখি সেখান থেকে আমরা দেখতে পাই যে সেই পারস্য কিংবা রোমান সাম্রাজ্যের সেনাপতিরা তার আশ্চর্য হয়ে যেত এবং তারা প্রত্যেককেই এক কাতারে বিবেচনা করত যিনি তাদের সঙ্গে আলাপ আলোচনা করার জন্য যেতেন তার ব্যক্তিত্ব এবং মানসিক ও নৈতিক শক্তি দেখে অভিভূত হয়ে তারা বলতে শুরু করত তুমি কি তাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি তুমি কি তাদের নেতা কিন্তু সাহাবাইকেরাম যিনি তাদের কাছে আলোচনা করার জন্য যেতেন তিনি বলতেন আমি তো নিজেকে অত্যন্ত সাধারণ একজন মুসলিম বলে মনে করে থাকি তাদের মধ্যে একদিকে এই বিনয় আরেকদিকে সেই ইজা বা সম্মান এবং সম্ভ্রমবোধ এর উভয়ের এক চমৎকার ভারসাম্য ছিল তারা অহংকারী বা দাম্ভিক ছিলেন না কিন্তু ইসলামের ক্ষেত্রে তারা সর্বোচ্চ দৃঢ়তা এবং সম্মান প্রদর্শন করতেন সেখানে কোন ধরনের হীনমন্যতা তারা প্রদর্শন করতেন না কারণ তারা এই বিষয়টিকে অনুভব করতেন আমরা সেই মহান রবের গোলাম যিনি আল আজিজ তিনি শক্তি এবং ক্ষমতার উৎস যিনি সর্বশক্তিমান তিনি সম্মানিত এবং অভিজাত যিনি সবকিছুর উপরে বিজয়ী যিনি অপ্রতিদ্বন্দ্বী আল্লাহর নামের প্রভাবে বলিয়ান হয়ে তারা সম্মান এবং সম্ভ্রম অনুভব করতেন মুওয়াজিব রাজাল রাজিয়াল আনহ তিনি একবার জনৈক রোমান সেনাপতির সঙ্গে আলাপ আলোচনা করার জন্য উপস্থিত হলেন সেখানে গিয়ে তিনি দেখলেন তাদের সেই দরবার অত্যন্ত জাকজমকপূর্ণভাবে সাজানো হয়েছে তাবু খাটানো হয়েছে তার ভেতরে রয়েছে মূল্যবান আসবাবপত্র দামি কারুকাজ করা গালিচা কার্পেট সিংহাসন মণিমুক্তাক্ষুচিত সমস্ত রকমের জাঁকজমক এবং বিলাস বৈভব মুওয়াজ ইবন জাবাল রাজিয়ালহ তিনি সেখানে আলোচনার জন্য গিয়ে সেই তাবুর ভেতরে পর্যন্ত প্রবেশ করলেন না তাঁবুর দরজাতেই দাঁড়িয়ে থাকলেন জনৈক খ্রিস্টান সৈনিক এসে সে বলল যে আপনার ঘোড়াটি আমার কাছে দিন আমি সেটা দেখাশোনা করছি আপনি ভেতরে গিয়ে আলোচনা শুরু করুন আপনি ভেতরে প্রবেশ করতে পারেন মুআম জাবাল রাহ আনহু তিনি বললেন আমি এমন সমস্ত জাকজমক বা বিলার বৈভবের উপরে আসন গ্রহণ করাকে নিজের জন্য বৈধ মনে করি না যা মানুষের সম্পদ কেড়ে নিয়ে তৈরি করা হয়েছে এবং এই কথা বলে তিনি তাবুর বাইরে মাটির উপরেই বসে পড়লেন ख्रीटाना दृश्य देखे करुणा प्रकाश कर भान को लगल के चेहरा सम्मान करते क्योंकि निजे असम्मानित करजिब ने जबाल तक हाटुर भर कर दाड़ी बल तुम्हारे जा सम्मान से प्रयोनार नहीं मे बसा जी दास गोलाम अभ्यस है तो हल्ले आल्लर एक जो गोलाम एक जो दास मन कर আমি তো নিজেকে আল্লাহর গোলাম আল্লাহর দাস মনে করি রোমানরা মুআ রাজিউদ্হুর এই আত্মবিশ্বাস এবং নৈতিক শক্তি দেখে এই ইজ্জা দেখে তারা বেশ অবাক হয়ে গেল এমন কি একজন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে ফেলল আপনি কি মুসলিমদের নেতা আপনি কি তাদের শ্রেষ্ঠ ব্যক্তি মুআ রাজিউদ্লানহ তিনি জবাব দিয়ে বললেন মা আজ আল্লাহ আল্লাহর কাছে আশ্রয় চাই আমি নিজেকে একজন সাধারণ মুসলিম মনে করে থাকি আমি তাদের একজন সাধারণ সদস্য আমি মুসলিমদের একজন এভাবে আমরা আরও দেখতে পাই খুবাইব ইাঁসি কাঠে ুর পূর্ব মুহূর্ত তাকে সমস্ত রকমের নির্যাতন এগুলো করা হচ্ছিল তিনি ছিলেন চূড়ান্ত অসহায় শারীরিকভাবে লাঞ্ঠিত সেই অবস্থাতে আবু সুফিয়ান এসে একটি প্রস্তাব পেশ করেছিল সে খুবাইবের প্রতি উপহাস করে এবং করুণা প্রদর্শন করার ভান করে বলেছিল হে খুবয়েব আজকে যদি তোমার জায়গায় আজকে যদি তোমার স্থানে মোহাম্মদ থাকত অর্থাৎ সে বুঝিয়ে দিল যে রসুল্লাহ সাল্লাম তার অনুসরণ করার কারণেই তো আজকে তোমার করুণ অবস্থা কিন্তু খুবাইব সেই অবস্থাতেও তিনি বলেছিলেন আমার এই জায়গায় আমার পরিবর্তে থাকবেন। এটা পছন্দ করা তো দূরের বিষয় তার পায়ে একটি কাটা বৃদ্ধ হোক এটাও আমি চাই না একজন ব্যক্তি যাকে কয়েক মুহূর্ত পরেই ফাঁসির কাছটি ঝুলিয়ে দেওয়া হবে তিনি কোথায় এত নৈতিক শক্তি এবং ইজ্জা কোথ থেকে পেলেন তিনি এটা পেয়েছেন আল্লা আজিজ আল্লা সুহামতআ আল্লাহর কাছ থেকে যিনি শক্তি ক্ষমতা সম্ভ্রম এবং মর্যাদার উৎস তিনি সর্বশক্তিমান এবং তিনি আমাদেরকে কেমন একটি জীবন বিধান দিয়েছেন যে জীবন বিধান ইসলাম একটি সম্মানিত জীবন বিধান। আল্লাহর এই সুমহান নাম আল আজিজ এটি এমন একটি নাম যদি এই নাম থেকে আমরা প্রভাব গ্রহণ করি তাহলে আমরা সর্বত্র সম্মানিত হব সর্বত্র বিজয়ী হব আর যদি এই নামকে আমরা পরিত্যাগ করি তাহলে আমাদের লাঞ্ছনা থেকে মুক্তি দেওয়ার মতো কোনো কিছুই থাকবে না আব্দুল্লাবনে হুদা রাজিউল তানু যখন যুদ্ধবন্দী হিসেবে রোমানদের কাছে বন্দী ছিলেন তখন তিনি অর্ধেক রাজত্ব এবং রাজকন্যার প্রস্তাব দিয়েছেন। এরপর যখন তাকে উত্তপ্ত উত্তপ্ত তেলের পুরিয়ে হত্যা করার হুমকি দেওয়া হয়েছিল সেই অবস্থাতেও তিনি বিন্দুমাত্র ছাড় দিতে রাজি হননি শেষ পর্যন্ত সেই রোমান শাসকের দরবারে দাঁড়িয়ে তিনি প্রস্তাব পেশ করতে শুরু করেছেন যিনি একজন যুদ্ধবন্দী তিনি কিভাবে এত ইজ্জত এত সম্মান এবং শক্তি লাভ করলেন যে বন্দী হয়ে তিনি সেই রোমান রাজাকে প্রস্তাব পেশ করছেন কিছুক্ষণ আগে রোমান রাজা নানা রকমের প্রস্তাব পেশ করে তার ইমান পরীক্ষা করার চেষ্টা করছিল অথচ আল্লাহ আব্দুল্লাবিনী হুদাইফাকে এতটাই ইজ্জাহ প্রদান করেছেন সেই বন্দী অবস্থা থেকে তিনি রোমান রাজাকে প্রস্তাব দিতে শুরু করেছেন এবং বলেছেন যে তোমার প্রতি আমি একটি অনুগ্রহ করতে পারি তুমি বলেছ যে তোমাকে চুমু খেতে হবে তোমার হাতে চুমু খেতে আমি রাজি কিন্তু এর বিনিময়ে যত মুসলিম বন্দী রয়েছে সবাইকে আজাদ করে দিতে হবে যদি তুমি এটা করতে পারো তাহলে তোমাকে আমি খুশি করে দেব তোমার হাতে একটি দেবু খাব এভাবে আব্দুল হুজাইফা সমস্ত যুদ্ধবন্দীদেরকে মুক্ত করে নিয়ে আসলেন এবং যখন তিনি খলিফা অমর ইবন খাতাবরাই ইতলানহর কাছে এই ঘটনা খুলে বললেন ওমর সারা মদিনায় ঘোষণা দিয়ে দিলেন যে প্রত্যেকেই তোমরা এসে হুজাইফার কাছে চুমু খাবে এবং আমি তার কপালে প্রথম চুমুক খাচ্ছি এই যে সম্মান এবং সম্ভ্রমবোধ এটা আমাদের মধ্যে তখনই আসবে যখন আমরা আল্লা আল আজিজ নামের তাৎপর্য ব্যাখ্যা এবং প্রভাবকে বুঝার চেষ্টা করব। অনুসরণ করবর্তী যুগে বহু এবং সত্যপথের অনুসারীরা আল্লাহআ আল আজিজ নামের প্রভাবকে গ্রহণ করেছেন এবং ধারণ করেছেন সমস্ত জালিম কিংবা অত্যাচারীর সামনে দাঁড়িয়ে তারা ইসলামের জন্য সম্মান এবং ইজ্জা প্রদর্শন করেছেন আল্লাহ আল্লাহর এই সুমহান নাম আল আজিজ সম্পর্কে ইমাম ইবনুল কাইম রাহিম তার নুনিয়াতে কবিতার মাধ্যমে কিছু বর্ণনা প্রদান করেছেন তার অনুবাদ আমরা উল্লেখ করতে যাচ্ছি তিনি বলেছেন তিনি আল আজিজ যার মতো উচ্চ মর্যাদায় কেউ পৌঁছাতে সক্ষম নয় কিভাবে সক্ষম হবে কারণ তিনি তো সমস্ত ইজ্জাতের মালিক সমস্ত সম্মানের মালিক তিনি আল আজিজ যিনি আল কাহির তিনি পরাস্তকারী তিনি বাধ্যকারী তিনি সকলকে পরাস্ত করেন পরাজিত করেন পরাভূত করেন কিন্তু কোনো কিছুই তাকে পরাস্ত করতে সক্ষম নয় কিভাবে পারবে কারণ তিনি তো আল আজিজ তিনি সমস্ত কুয়াতের উৎস আল্লাহ তিনি কুয়াত বা শক্তির উৎস কুয়াত এবং শক্তি ধারণকারী তিনি দৃঢ় এবং সুসংহত শক্তি এবং ক্ষমতা এগুলো হল তার বৈশিষ্ট্য তার বর্ণনা সুতরাং আল আজিজ এই আজিজ নামটি তিনটি বিষয়কে নির্দেশ করে থাকে প্রথমত সম্মান এবং মর্যাদা দ্বিতীয়ত সব কিছুর উপরে বিজয়ী হওয়া তৃতীয়ত শক্তি এবং ক্ষমতা আল্লাহ তিনি আল আজিজ তিনি সর্বশক্তিমান ইয়া ইজু এর অর্থ হচ্ছে সম্মানিত এবং সম্মানিত হওয়া অভিজাত হওয়া মর্যাদাবান এবং মর্যাদাশীল হওয়া ইয়া উজ্জু এর অর্থ হচ্ছে সব কিছুর উপরে বিজয়ী এবং প্রভাবশালী হওয়া এবং তৃতীয়ত ইয়া আজ এর অর্থ হচ্ছে শক্তিশালী এবং ক্ষমতাবান হওয়া আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তিনি একক তার আলহামদুলিল্লাহ মিডিয়ার অন্যান্য সম্পর্কে অথবা ফেসবুক পেজ ডব ডবল অথবা ইউট্যুব চ্যানেল wwwyoutubecom ডবল